سورة الانبياء <تصفيق> عبد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربار نکر بورتی ہوئے شسے لنناس منوشیر جنو حسابهم تادر حشابر شمائ وهم فی غفلت معردون اتسو تارا اشتر قطای بموکر ہوئے ما یأتیهم من دکرین جیو پودش تادن نکر عشے مر ربهم تادر پوتی پلوکر پاکھدکے محدث نتون إلا استمعوهم তারা তাকে এভাবে শুনে বিদ্রুপ করছে ব্যক্তি তোমাদেরই মতো শুধু একজন মানুষ তবু কি তোমরা জাদুর কথা শ্রবণের উদ্দেশ্যে যাবে ও আং তন তবু তোমরা দেখছ প্রতিপালক প্রত্যেক কথা অবগত আছেন ফিস আর্দি আসমান ও আলিম এবং তিনি অতিশয় শ্রবণকারী অতিশয় জ্ঞানী বালকালু বরং তারা এরূপও বলেছে এটা কুরআন অলিক কল্পনাল। বালিফ তার বরং তিনি এটা রচনা করে নিয়েছেন বাল হুয়া শাহ বরং তিনি তো একজন কবি ফাল আয়াতিন তবে তার উচিত আমাদের সম্মুখে এমন কোন নিদর্শন উপস্থিত করা কামা আউওয়ালুন যেরূপ পূর্ববর্তীগণকে নিদর্শন সহ রাসুল করা হয়েছিল মা আনা কবল আহ এদের পূর্বে তারা ইমান আনেনি মিং পরয়াতিন আহ যে জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি আফাহু ইউ মিনুন তবে কি তারা ইমান আনবে আর আমি করেছি কবলাকা আপনার পূর্বে শুধু মানুষকে নু ইলাইহিম। যাদের প্রতি আমি অহিপ্রেরণ করতাম ফাঁস আলু অতএব জিজ্ঞাসা করো আহ্লাস দিক্রী কিতাবীদের নিকট ইং কুং তুমলা তাহ যদি তোমাদের জানা না থাকে আর আমি এবং তারা চিরস্থায়ী হননি অতঃপর আমি তাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম তা সত্যি পরিণত করেছিলাম অর্থাৎ তাদেরকে নাজাদ দিয়েছি ওয়ামান করেছি ধ্বংস করেছি যাতে তোমাদের জন্য যথেষ্ট উপদেশ বিদ্যমান রয়েছে আফালাত বুঝো না আর আমি ধ্বংস করেছি মিং করিয়াত এমন বহু জনপদকে जन ओई जालिमरा देख लो आजाबेद तक जनपद होते पलायन करते लग लारायन करा আর ফিরে চলো সম্পদের লাগলো দুর্ভাগ্য ইন্না কুন্না সত্যই আমরা জালিম ছিলাম তাদের চলতে রইল হাত যে পর্যন্ত না আমি তাদেরকে রূপ ধ্বংস করে দিলাম যেমন আর আমি সৃষ্টি করিনি আসা মা আসমান ও জমিনা এবং তন্মধ্যে যা কিছু আছে তাও আর যদি খেলতাম হতো না তবে বরং আমি নিক্ষেপ করি হাকাল বা সত্যকে অসত্যের উপর दारुण सर्वनाश हो সে কথার কারণে যা তোমরা বলছো তারা ইবাদত করা হতে বিমুখ হয় না ক্লান্ত হয় না তারা তাসবি দিন ও রাত বিরত যারা কাউকে জীবন দান করতে সক্ষম লাউকানিমা যদি আসমান ও জমিনে থাকতো এক যদি আসমান ও জমিনে থাকতো এক আল্লাহ ভিন্ন তবে উভয় হতে যা করেন তাতে আলু পক্ষান্তরে অন্যদের নিকট প্রশ্ন তলব করা হবে আমি তাঁরা কি সাব্যস্ত করে রেখেছে এই তো আমার সাথের লোকদের কিতাবি এবং আমার পূর্ববর্তীদেরও কিতাব বরং তাদের অধিকাংশই এমন লোক হাক যারা সত্যকে জানে না থাকে তার প্রতি আমি এই অহি নাজিল করেছি যে আমি ভিন্ন আর কোন মাহবুদ নেই অতএব তোমরা আমারই ইবাদত করতে থাকো তিনি পবিত্র বরং তারা সম্মানিত বান্দা তারা আল্লাহর আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তারই আদেশ অনুযায়ী কাজ করে থাকে যার জন্য আল্লাহ মর্জি হয় আর তারা আল্লাহর ভয়ে স্বতন্ত্র থাকে আর তাদের মধ্যকার যে ব্যক্তি ইরূপ বলে আমি এমনি ভাবে জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি রাখি জানে না যে আন্না সামাওয়াতিওয়াল আসমান ও জমিন কানাতা তা রত বন্ধ ছিল আমি মিনাল কেছি এবং তারা ইমানা সৃষ্টি করেছি জমিনের উপর যেন তারা গন্তব্য স্থানে পৌঁছতে পারে আল্না আর আমি সৃষ্টি করেছি আসামা আহ আসমানকে সাকফান এমন একটি সাদ রূপে তিনি এমন যিনি ফলাফল সৃষ্টি করেছেন আল্লাহ রাত্র ও দিবস ওয়া শ্যাম কমর এবং সূর্য ও চন্দ্রকে ফি ফালাকি অত্পর যদি আপনার মৃত্যু ঘটে ফাহমুল খালিদোন তবে কি এরা অনন্তকাল বেঁচে থাকবে কুল্লনাথ সিং দায় কত মাউ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর আমি তোমাদেরকে ভালো মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করে থাকি আর এই কাপেররা যখনই আপনাকে দেখতে পায়ুয়া अस्वीकार मानुर सृष्टि तरा प्रकृति द्वारा যদি তোমার সত্যবাদী হও কাফারু। যদি এই কাফেররা সেই সময়টি সম্বন্ধে অবগত হতো না যখন তারা ঠেকাতে পারবে না বরং সে অগ্নি অকস্মাত এসে তাদেরকে ঘিরে ফেলবে তখন তাদেরকে হতবুদ্ধি করে ফেলবে ফালাইনা রবদাহা যে সমস্ত বিদ্রুপ করা হয়েছিল ফলে তাদের সাথে যারা বিদ্রুপ করেছিল তাদের উপর নিপদিত হয়েছিল মা ক্যানি হিউন ওই শাস্তি জানিয়ে তারা ঠাট্টা করত निकट की, की रक्षा करा তারা নিজেরাই ক্ষমতা রাখেন তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে হাত্তা এমনকি তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল তারা কি এটা দেখছে না যে અન્નાનાતિલ અર્દા અમે জমিন কে আনছি તાং કુસુহা মিন আতোরাফিহা তার চতুদিক হতে সংকীর্ণ করে আফাহમুল গালিবুন তোবোকি এরা আশা করে না তোবোকি এরা আশা করে যে জয়ই হবে কউল আপনি বলে দিন ইননা মা উঙ্গজিরকুম বিল ওয়াহি আমি তো শুধু ওহির সাহায্যে তোমাদেরকে ভয় প্রদর্শন করছি ওয়ালা ইয়াসমাউ সুмма দুআ আ ইদা মা ইউঙ্গরুন আর এই বোধিতদেরকে যখন ভয় প্রদর্শন করা হয় তখন এরা শুনেই না স্পর্শ করে রব্বিকা আপনার প্রতিপালকের আজাব হতে তবে রূপ বলে উঠবে না আমাদের দুর্ভোগ বাস্তবে কি আমরা জালিম ছিলাম আর যদি আমল তিল পরিমাণ হয় আতাই না বিহা তবে তাও উপস্থিত করবো আর আমি হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট আর আমি ও দান যারা ইয়াক রাহু নিজেদের প্রতিপালককে বিলগাইবি না দেখে এবং কিয়ামত দিবস হতেও ভয় করতে থাকে আর এটা আমি আই না আর আমি দান করেছিলাম ইব্রাহিম্রাহিমকে রুশ দাহু তার মর্যাদা অনুযায়ী সৎ জ্ঞান মিং কবলু এর পূর্বে এবং আমি তাকে ভালোভাবে জানতাম ইদ কলা যখন তিনি বললেন তার পিতা ও সম্প্রদায়কেল তারা বলতে লাগলো আবা আনা আমরা আমাদের পিতৃপুরুষদেরকে দেখেছি লাহা আবি দিন এদের উপাসনা করতে কলা ইব্রাহিম সালাম বললেন আবাহ নিঃসন্দেহে তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা নাকি কৌতুক করছো কলা ইব্রাহিম বললেন বারব্বুম না বরং তোমাদের প্রতিপালক তিনি রব্বুসামাওয়াতিওয়াল আরবি যিনি আসমান ও জমিনের প্রতিপালক করেছেন দুর্গতি মুদবিরিন যখন তোমরা চলে যাবে অতঃপর সেই তিনি সেই মূর্তিগুলোকে গুলোকে খন্ডবিখণ্ড করে ফেললেন এমন কাজ কে করলো হাতে না আমাদের দেবতাদের সাথে নিঃসন্দেহে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত কেউ কেউ বললো স্বামী আমরা শুনেছি যুবককে আমাদের দেবতাদের সম্বন্ধে আলোচনা করতে ইউ কল ইব্রাহিম ইব্রাহিম নামক যাকে বলা হয় ইব্রাহিম কলু তারা বলল তুই বিহি তবে তাকে উপস্থিত করো আলা তিনি বললেন এই যে তাদের প্রধান সে করেছে সুতরাং তাদের নিকট জিজ্ঞাসা করো যদি তাদের কথা বলার ক্ষমতা থাকে তোমরাই অন্যায় পথে রয়েছ হুমকিস অনন্ত তারা লজ্জায় মাথা অবনত করল লাকদা আলিম তা তুমি তো অবগত আছো যে মাং এই মূর্তিগুলো কথা বলে না ইব্রাহিম বললেন আফা তা আর না তোমাদের কোন ক্ষতি করতে পারে তোমাদের প্রতি আর তাদের প্রতি যাদেরকে তোমরা উপাসনা করছো জ্বালিয়ে দাও সুরু আলি হাত এবং তোমাদের দেবতা প্রতিশোধ নাও ইং কুং তুমিন যদি তোমরা কিছু করতে চাও উলু আমি আদেশ করলাম ইয়া না প্রতিহী কায়দান এবং তারা তার অনিষ্ট করতে ইচ্ছা করেছিল ফাজা আল না সুতরাং আমি তাদেরকে করে দিলাম আল আহসারিন অকৃত কার্য আর আমি ইব্রাহিম ইব্রাহিমকে দান করলাম ইসহাক পুত্র ইসহাকুবাত আর পুত্র ইয়াকুব কুল্লাং এবং আমি তাদেরকে সৎ করেছিলাম আর আমি তাদের সকলকে নামাজের পাবন্দ করতে ইতা জাকাত আদায় করতে এবং তারা আমার ইবাদত করতেন আর আমি দান ও যার অধিবাসীরা জঘন্য কাজ করত নিঃসন্দেহে তারা ছিল অসৎ সম্প্রদায় দুষ্কারী আর আমি লুথকে দাখিল করলাম তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকে ও তার পরিজন বর্গকে মুক্তি দিয়েছিলাম মিনাল কারবেলা আবিশয় কঠিন পেরেশানি হতে আর আমি সেই লোকদের সকলকে নিমজ্জিত করে দিলাম সুলাইমানের আলোচনা করুন ইদ ইয়াহ যখন তারা বিচার করেছিলেন ফিল হারি ফিহি যখন তাতে রাত্রিকালে ঢুকেছিল দেখছিলাম হতঃ্পর আমি ওই মীমাংসার জ্ঞান সুলাইমানকে দান করলাম কুল্লান আ তাই না এবং আমি উভয়কেই দান করেছিলাম এবং পক্ষী সমূহকেও আর আমি এ সমস্ত কর্তা ছিলাম না হু আর আমি তাকে শিখিয়েছিলাম आदेश अनुगत कर আল্লাফি যাতে আমি বরকত দিয়ে রেখেছি কুন ইন আলিমিন আর আমি প্রত্যেক বিষয়ে জ্ঞাত আছি আর কোন জিন এমনও ছিল এবং আমি তাদের রক্ষাকারী ছিলাম কাহিনী আলোচনা করুন যখন তিনি আপন প্রতিপালককে ডেকে বললেন আমি দুঃখ কষ্টে নিপোজিত হয়েছি এবং আমি তাকে তার পরিজন বর্গ দান করলাম এবং তাদের সাথে তাদের সমান সংখ্যক আরো রহমা তাম আমার বিশেষ অনুগ্রহে ওয়াজিক আবিদিন এবং ইবাদতকারীদের জন্য স্মরণীয় হয়ে থাকার উদ্দেশ্যে আর ইসমাইল ইদ্রিস এবং জুল কিফলের কাহিনী আলোচনা করুন তারা সকলে দৃঢ়পদ লোকদের অন্তর্গত ছিলেন ওয়া দখল আমি তাদেরকে দাখিল করেছিলাম ফি রহমাতিনা আমার রহমতের মধ্যে ইন্না হুম মিনা সোয়ালিহীন নিঃসন্দেহে তারা নেকরদের অন্তর্ভুক্ত ছিলেন আর আর অবশেষে তিনি অন্ধকারের মধ্যে ডাকলেন যে আল্লাহ আপনি ব্যতীত আর কোন মহাবুদ নেই সুবাহ ইন্নি কুন্তঃসন্দেহ আমি সীমালঙ্গনকারী আমি তার তিনি নিজ প্রতিপালককে ডেকে বললেন রব্বি হে আমার প্রতিপালক আমাকে একা রাখবেন না এবং আপনি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী এবং তার খাতিরে তার বন্ধা স্ত্রীকে সন্তান ধারণের উপযুক্ত করে দিলাম প্রতিযোগিতা করতেন ফিল ক্ষয় না আর আমাকে ডাকতেন আর সেই বিবি মারিয়ামের কাহিনী এর আলোচনা করুন যিনি নিজের সতীত্বের মর্যাদা রক্ষা করেছিলেন ফানা ফাখনা ফি হা আমির রুহ হিনা অতঃপর আমি তার মধ্যে আমার রুহ ফুকেছিলাম আমি তাকে এটাই তোমাদের জাতি উম্মাতই জাতি ও আনা রব্যকুম আর আমি হচ্ছি তোমাদের প্রতিপালক সুতরাং আমারই ইবাদত করো এবং সে ইমানদার তবে তার পরিশ্রম ব্যর্থ হবে না আর আমি তা লিখে নিচ্ছি সম্ভব নয়। আমি যে সকল জনপদ ধ্বংস করে দিয়েছি আর তারা প্রত্যেক উচ্চস্থানে হতে উচ্চস্থান হতে বের হতে থাকবে আর নিকটে এসে পৌঁছবে এবং বলবে হায় আমাদের দুর্গ্য কত কন্যা হা হাদা। আমরা এ সম্বন্ধে উদাসীন ছিলাম না বরং আমরাই সীমালঙ্ঘনকারী ছিলাম ঃসন্দে তোমরা যদি এরা প্রকৃতই মাহুদ হতো মা ওয়ারাদু হা তবে তারা তাতে প্রবেশ করতো না তারা সকলে তাতে অনন্তকাল থাকবে शब्द নিজেদের বাঞ্চিত বস্তুসমূহের মধ্যে এবং ফেরেস্তাগন তাদেরকে অভ্যর্থনা করবেন বলবেন এটাই তোমাদের সেই দিন আল্লা কুম তুমতু আদুন যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল আমি প্রথমবার চিষ্টি করার সময় যেভাবে আরম্ভ করেছিলাম নইদহ সেভাবেই তাকে দ্বিতীয়বার চিষ্টি করবো আদানা আদাই না এটা আমার অবশ্য পালনীয় ওয়াদা এই জমিনের অর্থাৎ বেহেস্তের মালিক হবে এই বাদিয়া সোয়ালি হন আমার নেক বান্ধাগন ইন্নাফি হাদা নিঃসন্দেহে এটার মধ্যে রয়েছে বিষয়বস্তু আমার নিকট তো শুধু এই ওহি আসে যে ইন্ম ই তোমাদের মা আবুদ একই মাহবুদ ফসলিমুন সুতরাং এখন নাকি তোমরা তা মানবে যদি তারা মুখ ফিরিয়ে নাই তবে দূরে তোমাদের সাথে যে শাস্তির ওয়াদা করা হয়েছে কথিত কথা আলামু এবং জানেন মা তাক উপভোগের অবকাশ মাত্র পল আর রাসুল বললেন রব্বি হে আমার প্রতিপালক রব্বি হক হাক হে আমার প্রতিপালক ন্যায় বিচার করে দিনানু আর আমাদের প্রতিপালক অতিশয় অনুগ্রহশীল আল মুস্তা আনু যার সমীপে সে সমস্ত কথার বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করা যাচ্ছে আয়লা মা তাসিফুন যা তোমরা বলছো